পরিবেশিত হবে পৃথিবীর সিরাদিসতম পর্বে আমরা অবস্থান করছি বদর যুদ্ধের প্রাককালে আগের পর্বে আমরা আলোচনা করেছি কেন এই বদরে যুদ্ধের সূত্রপাত হয়েছিল মুসলিমরা কুরাইশদের সবচেয়ে বড় বাণিজ্যিক কাফেলায় হামলা চালানোর জন্য একটি বাহিনী প্রেরণ করে আর সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন স্বয়ং রসাল আলহ্লাম কুরাইশরা হামলার খবর আজ করতে পেরে নিরাপদ দূরত্বে সরে আসে অন্যদিকে কুরাইশদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ঘটনায় প্রচন্ড ক্ষেপে যায় তারা মুসলিমদেরকে একটি উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য বিশাল সেনা দল প্রেরণ করার সিদ্ধান্ত নেয় তবে এই সিদ্ধান্ত ছিল কেবলই অধ্যক্ষের বসে লোক দেখানো তারা মুসলিমদের উপর আক্রমণ চালানোর মাধ্যমে সমগ্র আরবের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছিল যেন কেউ আর কখনো কুরাইশদের কাফেলায় হামলা চালানোর দুঃসাহস না দেখায় তাই তারা বিশাল সেনাবাহিনীর সাথে পাঠিয়ে দিল মদ বাদ্যযন্ত্র আর মহিলা নর্থকী গায়িকা তাদের পরিকল্পনা ছিল মুসলিমদের পরাজিত করার পর ता तीन दिन बदर प्रानस्थान कर मद खा और गान बजनाजयिब्रेट कर आने तरहार दृश्य उल्लेख कर আর তোমরা তাদের মত হই না যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে আর তারা যা করে আল্লাহ তা পরিবেশন করেছেন আছেন সুরা আনফাল আজ সাতচল্লিশ অন্যদিকে মুসলিমরা এসেছিল কাফেলা দখল করার উদ্দেশ্যে কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না কোরাইশরা পাল্টা এত বড় বাহিনী প্রেরণ করে বসবে রসুল্লাহাল আলীহাসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করলেন সিনিয়র মহাজির ও আনসার সাহাবিরা কোরাইশদের সাথে মোকাবেলা করার ব্যাপারে মত দিলেন মদিনা থেকে অতিরিক্ত সেনা পাঠানোর কোনো সুযোগ বা সময় ছিল না দূরত্বের কারণে এবং সময়ের কারণে তাই তাদের যা ছিল তা নিয়েই মোকাবেলা করার উদ্দেশ্যে রওনা হলেন বদরের প্রান্তরে রসুল্লাহ আলি হাসাল্লাম ও তার বাহিনী বদরের পথে এগোনোর সময় কোরাইশ বাহিনীর অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করে যাচ্ছিলেন ইংরেজিতে যাকে বলা হয় রিকনসেন্স বদরের কাছাকাছি পৌঁছে একটি জায়গায় তিনি থামলেন তার সাথে ছিলেন আবু সেখানে এক বুড়ো বেদিনের দেখা পেলেন তাকে থামিয়ে নিজ পরিচয় গোপন করে তার সাথে কথা বললেন তার কাছে ক্রাইশ এবং মুসলিম বাহিনীর তথ্য জানতে চাইলেন বুড়ো লোকটি বলল দেখুন আপনারা নিজেদের পরিচয় না দেওয়ার আগে আমি কিছুই বলব না আচ্ছা ঠিক আছে আপনি যদি আমাদেরকে তথ্য দেন তাহলে আমরা কারা সেটা আপনাকে বলবো রাসুল্লাহ বললেন আচ্ছা আমি তথ্য দিলে তোমরাও দেবে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি শুনেছি মোহাম্মদ সাল্লু আলী আসালাম এবং তার সাহাবিরা অমুক দিনে বের হয়েছে যদি সে তথ্যটি সত্যি হয় তবে আজকে তাদের অমুক জায়গায় থাকার কথা আর ক্রাইশের ব্যাপারে শুনেছি তারা অমুক দিনে বের হয়েছে সে তথ্যটি যদি সত্যি হয় তাহলে আজকে তারা অমুক জায়গায় থাকার কথা এবার তোমরা বলো তোমরা কোথা থেকে এসেছ আমরা মা থেকে এসেছি একথা বলে রসুল্লাহ সেখান থেকে চলে আসছিলেন আর বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করছিল মা থেকে মানে এটা কি রসুল্লাহ সাল্লু আলী আসসালাম কোন উত্তর না দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন যেন লোকটি আর কোন প্রশ্ন করার সুযোগ না পায় আসলে রসুল্লাহ বলতে চেয়েছিলেন আমরা মা থেকে অর্থাৎ পানি থেকে এসেছি কারণ আল্লাহ আল্লা সুবাহ কোরআনে বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে কথার কৌশলে আল্লা রসুল বুড়ো লোকটিকে এড়িয়ে গেলেন এবং তাকে কোনো তথ্য দিলেন না বৃদ্ধটি মুসলিম বাহিনীর সম্ভাব্য অবস্থান সম্পর্কে একেবারে নির্ভুল তথ্য দিয়েছিল সে যে জায়গায় মুসলিমরা অবস্থান করছে বলে ধারণা করেছিল মুসলিম বাহিনী তখন ঠিক সেখানেই কিন্তু সে জানত না সে আসলে মুসলিমদের সাথেই কথা বলছে বুড়ো লোকটির সাথে কথা বলে নবীজি সাল্লু আলহি ওসাল্লাম কুরাইশদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলেন এই বৃদ্ধ তথ্য বেশ নির্ভরযোগ্য ছিল কারণ সে মোহাম্মদ এবং তার সাহাবিদের অবস্থান সম্পর্কে যে আন্দাজ করেছিল তা সঠিক ছিল কাছে ফিরে গেলেন। তিনি কুরাইসদের সম্পর্কে আরও খবর আনতে আলি ইবেন আবি তালিব আজ দুবাই রিবিনুল আওয়াম এবং সাহম সহ আরও কিছু সাহাবিদের পাঠালেন তারা কোরাইস্তের বাহিনীর দুজন লোককে পেয়ে ধরে নিয়ে আসে তাদের জিজ্ঞেস করলেন তোমরা কাদের লোক তারা বলল আমরা কোরআশদের পানি সাপ্লাই দিচ্ছি পানি নেয়ার জন্য ওরা আমাদের পাঠিয়েছে সাহাবিরা তাদের এই উত্তরে সন্তুষ্ট হলেন না তারা ভাবলেন এরা নিশ্চয়ই আবু সুফিয়ানের লোক কিন্তু তারা সেটা স্বীকার করল না এরপর সাহাবিরা তাদের কিছু মারধর করলেন মার খেয়ে তারা বলল তারা আবু সুফিয়ানের লোক নসল্লসাল আলি তখন সালাত আদায় করছিলেন সালাত শেষ করে বললেন যখন ওরা সত্য বলছিল তখন তোমরা তাদের প্রহার করেছ আর যখন মিথ্যা বলেছে তখন তাদের ছেড়ে দিয়েছ আল্লার কসম ওরা অবশ্যই কুরাইসদের লোক এরপর কোথায় আছে ওরা ওটার পেছনে আছে আচ্ছা কোরআশের লোক বল কেমন অনেক হবে সাজ সরঞ্জাম কেমন হবে রসল্লাহ জানতে চাইলেন ঠিক বলতে পারছি না আচ্ছা তারা প্রতিদিন কয়টি উট জবাই করে তা জানো তারা একদিনে দশটি উঠ জবাই করে আর পরের দিন জবাই করে নয়টি তাহলে তাদের সংখ্যা নয়শো থেকে এক হাজার জন রসল্লাহ সাল্লাস্লাম এরপর জানতে চাইলেন কুরাইশ নেতাদের মধ্যে থেকে কারা এসেছে তা জানো। তারা বলল উথবা এ রাবিয়া সাইবা এ রাবিয়া আবুল বুখতার এ বিন হিসাম হাকিব এ হিজাম নাওফল এ বিন হারিস এ বেন আমির এ বিন নউফাল তো আদি এ নওফাল, নউফাল নজর এ হারিস জামা এ বেন আসওয়াদ আবুজাহেলে বিন হিসাম উমাইয়া বিন খালাফ হাজের দুই পুত্র নবিহ এবং মোনাব্বিহ সুহাইল বিন আমার ওমর এ বিন আব্দউদ এরপর রসুল্লাহ সাল্লিম মুসলিমদের লক্ষ্য করে বললেন মক্কা তার কলিজার টুকরোগুলো তোমাদের মোকাবেলায় পাঠিয়েছে এবারে আলোচনা করা যাক দুই বাহিনীর নিয়ে। বদরে যুদ্ধে কোরাইশদের সঠিক সংখ্যা ছিল নয়শ জন রসুল্লাহ সাল্লু আলি আসালামের হিসাব প্রায় ঠিক ছিল মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তিনশো জনের একটু বেশি অর্থাৎ মুসলিমরা ছিল ক্রাইশদের তিন ভাগের এক ভাগ তাদের মধ্যে ছিয়াশি জন ছিলেন মুহাজির একষট্টি জন ছিলেন আউস গোত্রের আর একশো জন ছিলেন আল খাজরাজের আল আউস গোত্রের বাসস্থান ছিল মদিনার উপরি ভাগে আর রসল সাল্লাসাল্লাম সেনা সংগ্রহ করার সময় বলেছিলেন যাদের বাহন প্রস্তুত আছে তারা শুধু সেনা দলে যোগদান করতে পারবে এজন্য আওয়াসগোচ্ছ লোকেরা একটু দূরে বসবাস করায় তাদের অল্প সংখ্যক লোক এই যুদ্ধে যোগদান করতে পেরেছে আনহু বর্ণনা করেন আমরা রসুল আলী সাহাবারা যখন বদরের কথা আলোচনা করতাম তখন আমরা বলতাম বদরে অংশ গ্রহণকারী মুজাহিদের সংখ্যা আর তালুতের যুদ্ধে অংশ নেয়া মুজাহিদ যারা নদীর পানি পান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুদ্ধে অংশ নিতে পেরেছিল তাদের সংখ্যা সমান আর যারা এতে সফল হয়েছিল তারা ছিল মৌমিন তাদের সংখ্যা ৩১০ জনের একটু বেশি ছিল বদরের মুসলিম আর বন ইসরায়েলদের যারা তালুতের সাথে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একটা মিল আছে আলবারা এখানে যে বিষয়টি উল্লেখ করেছে তা হল বন ইসরায়েলের যেসব মোমিন তালুতের সাথে যুদ্ধে যোগদান করেছিল তারাই ছিল সে যুগের সেরা আর বদরে যেসব মমিন যুদ্ধ করেছিল তারা ছিলেন তাদের যুগের সেরা তারা দুনিয়াবি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাই তারাই ছিলেন যুগশ্রেষ্ঠ এই যুদ্ধে মুসলিমদের ছিল নিজস্ব ব্যানার পতাকা স্লোগান আর রণধ্বনি যুদ্ধে উৎসাহ উদ্দীপনা ধরে রাখেছিল এসবের উদ্দেশ্য যুদ্ধের ব্যানার ছিল সাদা এটি ছিল মুসা বিবেন ওমায়ের হাতে রসুল সাল্লু আলী ওসালাম দুটি কালো পতাকা বহন করেছিলেন, একটির নাম ছিল আল উকবা এটি ছিল আলী ইবেন আবি তালেবের হাতে এবং অপর কালো পতাকাটি আনসারদের একজনের হাতে দেয়া হয়েছিল সেই আনসারি সাহাবি ছিলেন সা আদে বিনহ অথবা হুবাব এ বিনজির আহ সেনাবাহিনীর বামদিক নেতৃত্বে ছিলেন সাথে ছিলেন মেকদাদ পুরো বাহিনীর মাত্র দুটি ঘোড়া ছিল একটি ছিল আর অন্যটি ছিল মিকদাদ এ বিন হাতে মুসলিমদের উট ছিল সত্তরটি প্রতিটি উট তিন পালাক্রমে ভাগাভাগি করে চড়তে হয়েছিল যা আমরা আগে উল্লেখ করেছি কোন বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিউসালাম নিজের উলি আবী তালিব এবং আবুল্লুবাবার সাথে ভাগাভাগি করেছিলেন কোন বর্ণনা এসেছে আবুল্লুবাবার পরিবর্তে মার্সাদ এবে আবি মার্সাদের নাম সম্ভবত রাওহায় পৌঁছে আবুল্লুবাবাকে মদিনার অস্থায়ী প্রশাসক হিসেবে ফেরত পাঠানো হয় এবং বাকি যাত্রায় মার্সাদ রাসুল্লাহ সাল্লাহ আলিউসালামের সফরসঙ্গী ছিলেন মুসলিম বাহিনী অবশেষে ময়দানে পৌঁছল আল্লাহ রসুল দাঁড়িয়ে ভাবছেন কোন অবস্থান থেকে যুদ্ধ করলে কৌশলগতভাবে সুবিধা হবে তিনি ভেবেচিন্তে একটি অবস্থান নির্বাচন করলেন তখন একজন আনসারী সাহাবি আল হুবা বিকে জিজ্ঞেস করলেন ইয়া রসল আপনাকে কি আল্লাহ ওয়াহির মাধ্যমে এই জায়গা নির্ধারণ করতে আদেশ দিয়েছেন নাকি আপনি কৌশলগত কারণে এই জায়গাটি পছন্দ করেছেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম তাকে বললেন না এটা ওয়াহি নয় এটা নিছক যুদ্ধের কৌশল অর্থাৎ এটা ছিল রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের ব্যক্তিগত মত কোন ওয়াহিনা কৌশল কত সুবিধা আছে এটা ভেবেই আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম জায়গাটি নির্বাচন করেছেন হুবাব তখন প্রস্তাব করলেন যে তাদের উচিত বদরের কুয়া পর্যন্ত পৌঁছানো এবং কুয়াকে পেছনে রেখে একটি জলাধার তৈরি করে কুয়ার সামনে অবস্থান নেওয়া তিনি এর পেছনে যুক্তিও দেখালেন তিনি বললেন মুসলিমরা যদি এই অবস্থানে থাকে তাহলে কোরাইশরা পানি নাগাল পাবে না কিন্তু মুসলিমদের দখলে প্রচুর পানি থাকবে আর এটা মুসলিমদের জন্য একটা প্লাস পয়েন্ট রসুল্লাহ আলীহাস্লাম তার এই প্রস্তাব খুবই পছন্দ করলেন এবং সে অনুযায়ী যুদ্ধের অবস্থান বেছে নিলেন এখানে একটি চমৎকার ব্যাপার লক্ষণীয় আর তা হচ্ছে যেসব ব্যাপার ওয়াহিদারা নির্ধারিত নয় সেসব ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলহিম সাহাবিদের স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ দিতেন তারা যেটাকে ভালো মনে করতেন সেটা নির্বিধায় আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লামের সামনে তুলে ধরার সুযোগ দিতেন সিনিয়র বা জুনিয়র যে কোন সাহাবি রসুল্লা সাল্লিয়ামের কাছে নিজের মত তুলে ধরতে পারতেন হুবা বিবেন আল মনজির আবুবকর বা ওমারের মতো একদম উঁচু পর্যায়ের সাহাবি ছিলেন না কিন্তু তবু তিনি যুদ্ধের একটি কৌশল নিয়ে তার প্রস্তাবনা তুলে ধরেছেন আর এই ঘটনাটি ঘটেছিল যুদ্ধের সময় যখন প্রচণ্ড চাপ আর উত্তেজনার একটি সময় চলছিল সাহাবিরাও জানতেন কখন নিজের মত দিতে হবে আর কখন দিতে হবে না তারা জানতেন যে ব্যাপারে আল্লাহ ও তার রসুল সাল্লু আলীহাসাল্লাম একটি সারি হুকুম দিয়েছেন সেই ব্যাপারে নিজেদের মত যুক্তি আইডিয়া প্রস্তাবনা কিছু চলে না তাই হুবাব খুব বিনয়ের সাথে জানতে চেয়েছিলেন যে নির্দিষ্ট জায়গাটি কেন নবীজি সাল্লু আলীহাসালাম পছন্দ করেছেন ওয়াহির কারণে নাকি যুদ্ধের কৌশল হিসেবে যদি এটি আল্লাহর তরফ থেকে ওয়াহি হয় তাহলে আল হুবাব তা নিরদায় মেনে নিতেন কিন্তু যদি কোনো যুদ্ধের কৌশল হয় তাহলে তার কিছু বলার আছে छोट्ट एक घटना देखिए देजी सल्लाह आलिस्ल्लम और सहबी मध्यकार सम्पर्क कत सहज और सुंदर छह आलिम जमन तक निजेदार्पे दिमनी सहबीरावे स्थानकाल पत्र विवेचना बनये कि मत प्रकाश करते हैं इसलमेर सीमारेखा बुसत शरियर विपरीत कखा निजे मतामत प्रकाश कर धृष्ट तो देखा ना এবার আলোচনা করা যাক ময়দানে দুই ক্যাম্পের অবস্থান নিয়ে আল্লাহতালা বলেন যুদ্ধ ক্ষেত্রে তোমরা ছিল উপত্যকার নিকট প্রান্তে আর তারা ছিল দূর প্রান্তে আর কুরয়েশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে সুরা আনফাল এই আয়াতে আল্লাহতালা ময়দানে দুই বাহিনীর অবস্থানের একটি চিত্র তুলে ধরেছেন এই আয়াতে একটি উপত্যকার কথা বলা হচ্ছে মুসলিম বাহিনী সে উপত্যকার কাছাকাছি অবস্থান করছিল আর কুরায়শা সেই উপত্যকা থেকে দূর প্রান্তে অবস্থান করছিল এভিনে সাক বলেন কোরাইশ বাহিনী উপত্যকার দূর প্রান্তে আকানকাল টিলার অপর পাশে গিয়ে শিবির স্থাপন করে বদর ও আকানকালের মধ্যবর্তী মরুময় উপত্যকাটি ছিল অসমতল যার পশ্চাতে ছিল কোরাইশরা উপত্যকার নাম বাতনেয়ালিল বদরের কোপের অবস্থান ছিল নিকট প্রান্তে অর্থাৎ বাতনেয়ালিল থেকে মদিনার দিকে আরবে তখন বৃষ্টির মৌসুম ছিল না কিন্তু তবুও পরদিন সকালে বৃষ্টি হয়েছিল যেই উপত্যকার কথা এই আয়তে বলা হচ্ছে সেই উপত্যকার মাটি ছিল নরম কিন্তু আকাশ থেকে পানি মাটিকে এমনভাবে শক্ত করে দিয়েছিল যে রসুল সাল্লা আলী এবং তার বাহিনীর অগ্রসর হতে কোনো কষ্টই হয়নি অপরদিকে কোরাইশ বাহিনী যেখানে অবস্থান করছিল সেখানে বৃষ্টির কারণে মাটি এতটাই স্যাঁত্যতে হয়ে পড়েছিল যে তারা ঠিকমতো সামনে এগোতেই পারছিল না এই বৃষ্টি দুপক্ষের উপরেই বর্ষিত হয়েছিল মুসলিমদের আর কাফিরদের উপর কিন্তু মুসলিমদের জন্য মাটি হয়েছিল চলাচলের জন্য সহজ অথচ একই বৃষ্টি ক্রয়সদের জন্য মাটিকে করে দিয়েছিল কর্দমাক্ত আর দুর্সাধ্য। এটা তাদের সেনাবাহিনীকে বিপাকে ফেলে দেয় একই বৃষ্টি কিন্তু দুপক্ষের ওপর দুরকম প্রভাব এটি ছিল আল্লাহ আজালের পক্ষ থেকে বিশেষ সাহায্য এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দ্বিতীয় বিশেষ সাহায্য ছিল শয়তানার ওয়াস ওসের বিরুদ্ধে সেই সকালে কিছু মুসলিম স্বপ্নদোষের কারণে অপবিত্র অবস্থায় ঘুম থেকে উঠেছিলেন শয়তান মুসলিমদের মনে ওয়াস্তা ছিল কিভাবে তোমরা অপবৈত্র অবস্থা যুদ্ধ করবে অর্থাৎ শয়তান মনস্তাত্ত্বিকভাবে মুসলিমদেরকে দুর্বল করে দিতে চাইছিল কিন্তু আল্লাহ আজতাবাজাল ওই মুসলিমদের অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে পানি বর্ষণ করে তাদের পবিত্র করে দিয়েছিলেন 1. إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجَزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ আর স্মরণ কর যখন আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা আর স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন এবং তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন উদ্দেশ্য ছিল এই পানি দ্বারা তিনি তোমাদেরকে পবিত্র করবেন তোমাদের মন থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করবেন তোমাদের মনে বৃদ্ধি করবেন সাহস এবং তিনি এর মাধ্যমে তোমাদের পদক্ষেপ মজবুত করবেন আনফাল আল্লাতলা এই বৃষ্টির মাধ্যমে মুসলিমদের দুই ভাবে সাহায্য করেছেন এক এই বৃষ্টির মাধ্যমে বালময় বদরের প্রান্তরের মাটি মুসলিমদের জন্য শক্ত করে দিয়েছিলেন এবং দুই এই বৃষ্টির মাধ্যমে মুসলিমরা গোসল করে পবিত্রতা অর্জন করে নেয় আল্লাহতালার পক্ষ থেকে মুসলিমদের জন্য আরেকটি বিশেষ সাহায্য ছিল ঘুম বা তন্দ্রা যার কথা আল্লা তালা কোরআনে একই আয়তে উল্লেখ করেছেন তিনি বলেছেন আর স্মরণ কর যখন আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা আর স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন আলী বিন আবিতালিক যুদ্ধের আগের রাতের ব্যাপারে বলেছেন সকল মুসলিমরা ঘুমিয়েছিল এই ঘুম আল্লাহর পক্ষ থেকে বারাকা আল্লাহ বলেছেন তিনি আরোপ করেছিলেন তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা সাধারণত যুদ্ধের আগের রাতে সবাই খুবই উদ্বিগ্ন চিন্তিত আর ভীত অবস্থা থাকে কিন্তু সাহাবারা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিলেন এর উপর ভিত্তি করে আলিমরা বলেছেন যুদ্ধের আগে ঘুমানো হচ্ছে ইমানের লক্ষণ আর সালাতে ঘুমানো হচ্ছে নিফাকের লক্ষণ কেননা অন্য একটি আয়াতে আল্লাহ আজ্জা বাজাল বলেছেন যখন মুনাফিকরা সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায় যুদ্ধের আগে বা যুদ্ধের সময় তন্দাচ্ছন্ন ভাব হল ইমানের লক্ষণ কিন্তু একজন মানুষ সেই রাতে ঘুমাননি সারা রাত জেগেছিলেন रसल्लाह सल्लाह आलहीसलमती सारा रत दाड़ी आल्लर का नीचे बसा साल आदायदे सकाल पर्तन एमटा करुद्ध रसुल्लाह आलिम एक स्वप्न देखे स्वप्न के खुब एक गुरु दीना सूस्व्र माध्यम आल्ला सुबह मत आला मुमिन देर सुबह दें जाह रास्ता जिहद करें आल्ला तर मन स्वप्नर माध्यम शक्ति जोान স্বপ্নে রসুল্লাহ দেখলেন যে বাস্তব সংখ্যার চেয়েছিলেন মুমিনদের অন্তর দৃঢ় রাখতে কুরাইশ বাহিনী ছিল মুসলিম বাহিনীর তিন গুণ এটা মুসলিমদের জন্য মনোবল দুর্বল হওয়ার কারণ হতে পারত যদি কোন সৈন্য এটা ভেবে নিয়েই যুদ্ধের ময়দানে যাই যে তাদের চেতার কোন সম্ভাবনাই নেই তাহলে সে যুদ্ধের ময়দানে ভেঙে পড়বে আর এই কারণে আল্লাহ কুরাইশদের সৈন্য সংখ্যা কমিয়ে দেখান যেন মুসলিমরা হতদম হয়ে না পড়ে এই স্বপ্নের কথা আল্লাহ আল্লা সুবান কোরআনে উল্লেখ করেছেন আর স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্ন ওদের সংখ্যা অল্প দেখিয়েছিলেন যদি তোমাকে তাদের সংখ্যা অধিক দেখাতেন তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতে। এবং যুদ্ধ সম্পর্কে তোমাদের মধ্যে মতান সৃষ্টি হত কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি অবহিত আনফাল সবহিত সংখ্যা আর সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও আল্লাহ আল্লাহতালা মুসলিমদের শুরু থেকে সাহায্য করেছেন তিনি মুসলিমদেরকে বৃষ্টি দিয়ে তন্দ্রা দিয়ে স্বপ্নের মাধ্যমে তাদের সাহায্য করে এসেছিলেন তাদের মনোবল দৃঢ় রেখেছেন অন্যদিকে কোরাইশ বাহিনীর সামরিক শক্তিমত্তা ছিল মুসলিমদের চাইতে বহুগুণে বেশি কিন্তু তাদের মধ্যে শুরু থেকে ছিল বিভক্তি সুর তারা তাদের ক্ষমতা নিয়ে বড়াই করছিল কিন্তু এই যুদ্ধে যেতে তাদের মন সাই দিচ্ছিল না কুরাইশদের নেতৃস্থানীয় অনেকেই নানান অজুহাত দেখিয়ে এই যুদ্ধ যাওয়া থেকে বিরত থাকতে চায় কিন্তু আবুজাহেদের যুদ্ধের উন্মাদনার সামনে তাদের কোনো অজুহাতই টিকতে পারেনি তাই কুরাইশদের সিনিয়র নেতৃবিদদের প্রায় সবাই এই যুদ্ধে অংশ নেয় আল্লাহ কুশে ব্যাপারে বলেন ই তস্তফ তিহ যুফর কুম ও কুমফি তু কুম শ হে কাফেররা তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে হ্যাঁ আজ সে সিদ্ধান্ত কর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে যদি তোমরা এখন যুদ্ধ থেকে বিরত থাকতে চাও তবে তা তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা যদি যুদ্ধের জন্য ফিরে আসো তবে আমরাও ফিরে আসবো আর তোমাদের বাহিনীর সংখ্যায় যতই বেশি হোক না কেন তা তোমাদের কোন উপকারে আসবে না কারণ আল্লাহ ইমানদারদের সাথে আছেন আনফাল আয়াত এই আয়াতে আল্লাহ যে সিদ্ধান্তের কথা বলছেন সেটা ছিল আসলে আবু জাহে একটি বিচার চাওয়া যা সে আল্লাহর বদরে ময়দানে এসে আবু জাহেলার কাছে একটি দোয়া করে সে নবীজি সাল্ল আলিয়াস্লাম সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করে বলে এই হল সেই লোক যে আত্মীয়তার সম্পর্ক এমনভাবে নষ্ট করেছে যা আমাদের মাঝে আর কেউ কখনো করেনি সে এমন দিন নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যা আমাদের মাঝে ছিল না হে আল্লাহ এই সকালে তাকে ধ্বংস করে দিন আল্লাহ তার এই চাওয়াকে এই আয়াতে বিজয় বা ফতে বলে উপহাস করে বলেছেন বিজয় চেয়েছিল নাও বিজয় মুহূর্ত এসেই গেছে আসলে আল্লাহাল তাদের পরাজয়কে এখানে বিজয় বলে উপহাস করছেন কোরাইশদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা শেষ মুহূর্ত পর্যন্ত এই যুদ্ধের বিরোধিতা করে গেছে এমন একজন লোক ছিল উৎপা ইবেন রাবিয়া যার নাম আমরা আগের পর্বে উল্লেখ করেছি সে ময়দানে এসেছিল একটি লাল উটের পিঠে জোরে ময়দানে তাকে দূর থেকে দেখতে পেয়ে আল্লাহ রসুলসাল্লা আলী হাসলাম বললেন কোরাইশদের মাঝে যদি কিছু ভালো থেকে থাকে তবে এই লাল উটের আরোহীর মাঝে আছে অন্যরা যদি তার কথা মেনে নিত তাহলে সঠিক পথ পেত রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলছেন উত্পা এই যুদ্ধে না যাওয়ার ব্যাপারে কোরআসদের পরামর্শ দিয়েছিল যদি বাকিরা তার এই পরামর্শ শুনত তবে সেটা তাদের উপকারে আসত কিন্তু দুঃখজনক হল এই উৎপা যে খুব আন্তরিকভাবে এই বিরোধিতা করে এসেছিল সে নিজেই এই যুদ্ধে অংশ নিয়ে মারা যায় তার জীবনের শেষ কাহিনী আমরা জানতে পারি হাকিম বিবিন হিজাম থেকে হাকিম বিবিন হিজামও ছিলেন এই যুদ্ধের বিরোধী তবে তখনও তিনি মুশ্রিক ছিলেন পরে মুসলিম হন তিনি বর্ণনা করেন বদরের আগের কথা আমি উতবার কাছে গেলাম তাকে বললাম উত্বা আমি কি তোমাকে এমন একটা পরামর্শ দেব যেটা গ্রহণ করলে সারা জীবন লোকেদের মুখে তোমার প্রশংসা লিখে থাকবে হ্যাঁ বল সেটা কি উতবা জানতে চাইল তুমি সবাইকে ফিরিয়ে নিয়ে মক্কা ফেরত যাও মুহাম্মাদের কাছে পাওনা তো ওই হাদামের রক্তপণ তাই না তুমি হাদারামের রক্তপণটা পরিশোধ করে দাও এই মৃত্যুর প্রতিশোধ নিতে সবাইকে এর মধ্যে জড়িও না উতবা বলল ঠিক আছে হাদারামের রক্তমূল্য আমি নিজে থেকে পুষিয়ে নিতে রাজি আছি তুমি এক কাজ করো। তুমি আবু জাহেলের কাছে যাও তাকে বোঝাও সেই সবাইকে যুদ্ধের ব্যাপারে উস্কানি দিয়ে উত্তেজিত করছে উথবা হাকিমের প্রস্তাবে রাজি হল সে যুদ্ধ না করে ফিরে যেতে চাইল এই যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল হাদারামি হত্যার প্রতিশোধ নেওয়া হাদারামি হচ্ছে সেই ব্যক্তি যে নিহত হয়েছিল আব্দুল্লাহ বিন জাহাসের নেতৃত্বে পরিচালিত সারিয়ায় নাখলার অভিযানে যা আমরা আগেই আলোচনা করেছি উথবা ছিল হাদরামের মিত্র তাই হাকিম তাকে এই যুদ্ধকে এরানোর জন্য বিকল্প ফন্তা হিসাবে হাদারামের রক্তপণ দিয়ে দিতে অনুরোধ করে যদি হাদারামের রক্তপণ আদায় হয়ে যায় তাহলে মুসলিমদের থেকে ক্রাইস্তের কোন রক্তপণ আদায় করা বাকি থাকবে না আর এই রক্তপণ নিয়ে যুদ্ধ বাঁধানোর কোনো অজুহাত থাকবে না তাই এই প্রস্তাবটি উৎপার পছন্দ হয়েছিল কিন্তু তাদের নেতা ছিল আবু জাহেল তাই তার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল উৎপা দাঁড়িয়ে ক্রাইস্তের উদ্দেশ্যে করে বলল শোন মুহাম্মদ ও তার সঙ্গী সাথীদের লড়ায়ে আমাদের তেমন কোনো অর্জন নেই যদি তোমরা তাকে মেরে ফেল তাহলে এমন সব মানুষ মারা পড়বে যাদের নিহত চেহারা দেখতে তোমাদের কারই ভালো লাগবে না তোমরা তো তোমাদের চাচত ভাই খালতো ভাই অথবা গোত্রের কাউকেই হত্যা করবে তোমরা ফিরে চলো এবং মুহাম্মাদকে আরবের অন্যান্য গোত্রদের হাতে ছেড়ে দাও যদি তারা মুহম্মদ ও তার সঙ্গীদের মেরে ফেলে তবে তোমাদের ইচ্ছাই তো পূরণ হবে আর যদি মোহাম্মদ বিজয়ী হয় তাহলে সে আমাদের উপর প্রতিশোধ নেবে না উৎপা কুরাইসদেরকে এসব কথা বলে যুদ্ধ থেকে ফেরানোর চেষ্টা করছিল এখানে লক্ষণীয় উৎপা যদিও ইসলাম ও মুসলিমদের শত্রু ছিল কিন্তু সে চাচ্ছিল না কুরাইশা মুসলিমদের সাথে যুদ্ধ করুক সে সমাজে নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করা ছিল খুব ঘৃণিত একটা ব্যাপার উৎপা চাচ্ছিল না কুরাইশা এই ঘৃণিত কাজের সাথে যুক্ত হোক যুদ্ধ করলে অন্যান্য আরো গোতরা করুক কুরাইশরা যেন এই ঝামেলায় না জড়ায় এর কারণ হল যদি মোহাম্মদ সাল্লু আলীবাসলাম অন্য আরব গোত্রের সাথে যুদ্ধে বিজয়ী হয় তাহলে কুরাইশদেরই লাভ কারণ মোহাম্মদ সাল্লাহ আলীবাসলাম নিজেও একজন কুরাইশ যদি তিনি আরবের ওপর বিজয়ী হন তাহলেও কুরাইশদের লাভ আর তিনি যদি অন্য গোত্রের কাছে পরাজিত হন তাহলে কুরাইশদের কোনো ক্ষতি নেই তাদের অবস্থান আগের মতোই থাকবে উৎপার অবস্থান থেকে বিবেচনা করলে উৎপার কথায় যুক্তি ছিল তাদের প্রস্তাবে প্রজ্ঞা ছিল অন্যদিকে হাকিম এবেন হিজাম গেল আবুজাহেলের কাছে হাকিম এ বেন হিজাম চাচ্ছিল আবুজাহেল যেন উৎপা এবেন রাবিয়ার কাছ থেকে রক্তপণ গ্রহণ করে এবং যুদ্ধ না করে ফিরে যায় কিন্তু আবু জাহেল কারও কথা শোনার মতো মানসিকতা রাখত না যুক্তিবোধ বিবেক সবকিছু হারিয়ে সেদিন সে যুদ্ধের জন্য উদ্ধত উন্মাদের মতো আচরণ করে গেল হাকিম ইবিন হিজামের কথায় কোন দামি সে দিল না উল্টো তার স্বভাবসুলভ ভঙ্গিতে তাকে খোঁচা দিয়ে বলল আরে উদ্বার হলটা কি তোমাকে ছাড়া পাঠানোর মতো আর কাউকে পেল না আবুজাহেল কোনো আলোচনার ধার ধারল না সে হাকিম হিজামের ব্যক্তিত্বে আঘাত হানল হাকিম কিছুটা আহত হয়ে ভদ্রভাবে বলল হ্যাঁ হয়তো সে অন্য কাউকে পাঠাতে পারত কিন্তু মানুষটা উৎপা বলেই আমি তার বার্তাবাহক হয়েছি অন্য কারো হয়ে আমি কথা বলতে আসতাম না এরপর আবুজাহেল বলল আল্লাহর কসম মুহাম্মদ ও তার সঙ্গীদের দেখে ভয়ে উৎপার বুক শুকিয়ে গেছে আমরা কখনো মক্কা ফিরে যাব না যতক্ষণ না আল্লাহ মুহম্মাদ আর আমাদের মধ্যে একটি ফয়সলা করেন সে ভয় পাচ্ছে আমরা মুহম্মাদ ও তার সঙ্গীদের কচু করব তার ছেলে তো তাদের সাথেই আছে ছেলেকে বাঁচাতেই সে মুসলিমদের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছে কুরাইসদেরকে উত্তেজিত করার জন্য এরপর আবুজাহেল নিহত ব্যক্তি আমর বিন হাদরামের ভাইয়ের কাছে গিয়ে বলল ভাবতে পারো তোমারই বন্ধু তোমারই আশ্রয়দাতা উৎপা চায় মক্কায় ফিরে যেতে তুমি যাও গিয়ে সবাইকে যুদ্ধের জন্য উৎসাহ প্রদান করো। আমর বিন হাতনাম ভাই তার মৃত ভাইয়ের স্মৃতিকে তরতাজা করতে কুরাইশ বাহিনীর সামনে গিয়ে বলতে থাকে হায় আমর হায় আমর এভাবে সে নানাভাবে তাদেরকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করতে থাকে আবু জাহেল শুধু তার বাহিনীকে মুসলিমদের উপর উত্তেজিত করেনি সে উৎপাকেও খেপিয়ে দিতে সফল হয় উৎপা যখন শুনল আবুজাহেল তাকে ছোট করার জন্য বলেছে উৎপার বুক শুকিয়ে গেছে তখন সে নিজের পৌরস দেখানোর জন্য বলে ওঠে ঠিক আছে দেখা যাবে কার বুক শুকিয়ে গেছে আমার না তার আবুজাহের কথাকে ভুল প্রমাণ করতে গিয়ে বদরের দ্বন্দ্ব যুদ্ধে সে সবার আগে এগিয়ে যায় আবুজাহের ব্যক্তিত্ব ছিল এমন সে উস্কানি দিয়ে মানুষকে খেপিয়ে দিতে পারত সে একাই পুরো কুরাইশ বাহিনীকে যুদ্ধের দিকে ধাবিত করতে সক্ষম হয় আবুজাহের পাগলামের কাছে উতবার যুক্তি পরাস্ত হল উৎপার সিদ্ধান্ত পরিবর্তন করে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল স্রেফ মানুষের সামনে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আরও একজন ব্যক্তি যে বদরের যুদ্ধে বিরোধিতা করেছিল তার নাম ওমার এবেন ওয়াহাব আল জুমাহি কোরাইশরা মুসলিম বাহিনীর সামরিক শক্তি আর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য ওমার এবেন ওয়াহাবকে পাঠিয়েছিল ওমার ফিরে গিয়ে বলল কোরআশরা তোমরা শোনো আমি তাদের উটের পিঠে সাক্ষাৎ মৃত্যু দেখেছি তাদের মধ্যে কারো অস্ত্র আর সম্বল শুধু তাদের দরবারই আল্লাহর শপথ তোমাদেরকে না মেরে তারা মরবে না তাদের প্রত্যেকে যদি আমাদের একজনকেও হত্যা করে তাহলে আমাদের বেঁচে থেকে কিলাম কাজেই কুরাইশরা তোমরা যা কিছু করবে ভেবে চিন্তে করমার এবের ওয়াহাব দেখেছিল যে মুসলিমরা সংখ্যায় বেশ কম কিন্তু তাদের দেখে মনে হয়েছে তারা মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে তারা এসেছে মারতে এবং মরতে তাই সে এই যুদ্ধ থেকে কোরাইশদেরকে ফিরিয়ে চেষ্টা করে কিন্তু তাতে লাভ হয়নি যুদ্ধে আসতে চায়নি কোরাইশদের আরও একজন সিনিয়র নেতা আর সে হল বিলাল রাদিয়াল্লা আহুর প্রাক্তন মনিব উমাইয়া বিন খালাফ উমাইয়া বিন খালাফের আসতে না চাওয়ার কারণ তার মনের ভয় আমরা মাদানের যুগের প্রথম দিকে ঘটে যাওয়া একটি ঘটনা আলোচনা করেছিলাম যেখানে সাহা বিনোয় রানু মক্কায় তাফ করতে এসেছিলেন উমাইয়া ছিল সাধু সা তাওফ করতে এসেছিলেন তখন তার সাথে আবু গলা চড়িয়ে কথা বলতে থাকে আর সাদ ও আবু হুমকি ধামকি শুরু করেন তখন উমাইয়া বিন খালাফ বলল সা ও মক্কার নেতা ওর সাথে উঁচু গলায় কথা বলো না সা তখন জবাবে বললেন আরে থামো তুমি আল্লাহর কসম আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি যে তুমি মুসলিমদের হাতে মারা পড়বে উমাইয়া জিজ্ঞেস করল মক্কায় বললেন তা আমি জানি না উমাইয়া রসুল এই ভবিষ্যৎবাণী শুনে খুবই ভয় পেয়ে যায় এরপর সে তার পরিবারের কাছে ফিরে গেল স্ত্রীকে বলল সাফওয়ানের মা তুমি জানো সা আমাকে কি বলেছে তার স্ত্রী জানতে চাইল কি বলেছে সে উমাইয়া বলল সে দাবি করেছে মুহাম্মদ তাস্তাহাবাদেরকে বলেছে যে তারা আমাকে হত্যা করবে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সেটা কি মক্কায় ঘটবে সে বলল সে জানে না তারপর উমাইয়া নিজেই বলল আল্লাহর কসম আমি কখনোই মক্কার বাইরে যাব না কিন্তু যখন বদরের দিন আসল আবুজাহেল সবাইকে যুদ্ধে যেতে আহ্বান করছিল এই বলে যে যাও তোমাদের কাফেলা রক্ষা করো। কিন্তু উমাইয়া যেতে চাইল না সে ভয় পাচ্ছিল সে যদি মক্কার বাইরে গেলে মারা পড়ে আবু জাহেল তার কাছে এসে বলল দেখো আবু সাফওয়ান তুমি একজন নেতা তুমি যদি যুদ্ধে না যাও তাহলে অন্যরাও বসে থাকবে আবু জাহেল তাকে চাপ দিতে লাগল এবং একসময় ওমাইয়া রাজি হল সে বলল তুমি যেহেতু আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য করছ আল্লাহর কসম আমি মক্কার সেরা উঠে চড়ে যুদ্ধে যাব সে তার স্ত্রীকে বলল সাফওয়ানের মা আমার যা যা লাগবে প্রস্তুত করো। ওম্মে সফন তাকে বলল তুমি কি ভুলে গেছ তোমার মদিনার ভাই তোমাকে কি বলেছে উমাইয়া বলল না আমি ভুলিনি কিন্তু আমি খুব বেশি দূরে যাব না রওনা হওয়ার পর সে রাস্তার যেখানে কিছুক্ষণ অবস্থান করেছে দেখা গেল সেখানেই সে তার উঠ বেঁধে রেখেছে গোটা পথ জুড়ে তার শুধু মনে ভয় আর ভয় ছিল উমাইয়া ছিল একজন কাফের কিন্তু মন থেকে সে ঠিকই বিশ্বাস করত মুহম্মদ সাল্ল্লা আলী ওসালাম হচ্ছেন আল্লা রসুল তাই সে মক্কা ছেড়ে বের হতে ভয় পাচ্ছিল অন্য আরেকটি বর্ণনা অনুসারে যখন তাকে বারবার ডাকার পরেও সে যেতে চাইল না তখন আবু চাহেল তাকে অপমান করার জন্য মক্কার সবচেয়ে জঘন্য কাফের উখবা এবেন আবি মুদকে তার কাছে পাঠালো। উকবা তার হাতে মাপখারা ধরিয়ে দিল মাপখারা হচ্ছে এক ধরনের চুলা বয়স্ক মহিলারা সুগন্ধির জন্য এই ধরনের চুলা ব্যবহার করে থাকে উক্পা ওমাইয়াকে বলল নাও নাও গায়ে এই সুগন্ধিটা মেখে নাও তোমাকে আমরা আমাদের মেয়েদের মধ্যে গণনা করি আবু জাহেল খুব একটি মেসেজ দিল তোমার মতো কাপুরুষের উচিত মহিলাদের চুলা নিয়ে বসে থাকা আবু জাহেল ওমাইয়াকে খেপিয়ে তুলে যুদ্ধে নিয়ে যেতে চাইছিল তার স্ত্রী রসুল্লাহর ভবিষ্যতবাণী মনে করিয়ে দেয়া সত্ত্বেও সে ভয়ে ভয়ে যুদ্ধে গেল প্রতিটি বিরতিতে তার মনে হল আমরা সামনে আর এগোব না কিন্তু সে অগ্রসর হতে হতে একেবারে যুদ্ধের ময়দানে পর্যন্ত পৌঁছে গেল তার পরিণতি কি হয়েছিল সেটা আগামী পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ প্রভাবশালী কিছু কুরাইশ ব্যক্তির এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে অনুৎসাহ আর বিরোধিতা ছাড়াও আরও কিছু ঘটনা ঘটে যা কুরাইশদের উৎসাহে পানি ঢেলে দেয় যেমন বনু হাসিমের একাধিক সদস্য এমন কিছু স্বপ্ন দেখে যা তাদের মনোবলকে আরও দুর্বল করে দেয় যা গত পর্বে আমরা আতিকার স্বপ্নের কথা আলোচনা করেছিলাম এরকম আরও একটি স্বপ্ন দেখেছিল বনু আবদুল মুহাইম কোরাইশ বাহিনী যখন জুফাতে অবস্থান করছে সে রাতে সে স্বপ্ন দেখে ঘোড়ায় করে একটা লোক এগিয়ে আসছে আর তার সাথে একটা উটো আছে সে বলছে উদ্বা এ রাবিয়া সাইবা এ রাবিয়া উমাইয়া বিন খালাফ অমুক তমুক ওরা সবাই মারা পড়েছে তারপর আমি দেখলাম লোকটা তার উটের ঘাড়ে আঘাত করে উটের কাটা মাথা আমাদের ক্যাম্পে ছুঁড়ে মারল আর আমাদের ক্যাম্পের প্রত্যেকটা তাবুতে রক্তে ছিটা এসে পড়ল আবু জাহেল সে স্বপ্নের কথা শুনে তো ভয় পেলই না বরং সে বলল আরে এ দেখি আব্দুল পরিবারের আরেক নবী এসেছে কালকেই তোমরা দেখবে কে কাকে মারে কোরাইশ শিবিরের যেই ঘটনাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো দেখিয়ে দেয় কুরাইশের উঠ তলোয়ার অস্ত্রশস্ত্র সৈন্য সমন্ত সবই ছিল কিন্তু ছিল না সাহস দৃঢ়তা কারণ তারা জানত তারা যুদ্ধ করছে সত্যের বিরুদ্ধে অন্যদিকে মুসলিমদের সংখ্যা কম হলেও তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না যুদ্ধ পূর্ববর্তী সময়ে তাদের কথা তাদের উৎসাহ অনুভূতি তাদের পরিকল্পনাগুলো বলে দেয় তারা কতটা উন্মুখ হয়েছিলেন কুরাইসদের বিরুদ্ধে লড়ার জন্য যেমন মুসলিমরা যখন কুয়ার কাছে ক্যাম্পে অবস্থান করলেন তখন সাধে বিনোয়াজ রাদ আনহ একটি পরামর্শ নিয়ে রসুল্লাহ সাল্ল আলহামের কাছে গেলেন তিনি প্রস্তাব করলেন। যেন শত্রুদের থেকে নিরাপদ দূরত্বে রসুল্লাহ সাল্ল আলিয়া জন্য একটি তাবু বানানো হয় আর তার নিরাপত্তার জন্য উঠ প্রস্তুত রাখা হয় সা চাচ্ছিলেন তাদের সমস্ত প্রস্তুতি যেন হয় নিশ্চিত্র কোনো কারণে যদি মুসলিমরা যুদ্ধে পিছিয়ে পড়ে তাহলে যেন রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম মোদিনা ফিরে যেতে পারেন সা আদিবেন মাজ বললেন হে আল্লাহনবী আপনি আমাদের অনুমতি দিন আমরা আপনার জন্য একটা সুরক্ষিত তাবু বানাই আপনি তার ভেতরে থাকবেন আমরা আপনার কাছে আপনার সওয়ারি জন্তুগুলো প্রস্তুত রাখব তারপর আমরা শত্রুর মোকাবেলা করব আল্লাহ যদি আমাদের শত্রুদের উপর বিজয় করেন তাহলে আমাদের আশা পূরণ হবে আর যদি তা না হয় তবে আপনি আপনার সওয়ারি জন্তুর পিঠে চড়ে অন্য মুসলমানদের কাছে চলে যাবেন হে আল্লা নবী বহুসংখ্যক মুসলিম যারা আমাদের চেয়ে আপনাকে কম ভালোবাসে না তারা শুধু এই জন্য আসতে পারেননি যে আপনি যুদ্ধে যাবেন তা তারা জানে না তারা যদি এটা জানতেন তাহলে অবশ্যই তারা আপনার সঙ্গে জিহাদে শরিক হতেন আল্লাহ তাদের দ্বারা আপনাকে রক্ষা করবেন তারা আপনার কল্যাণকামী হবেন এবং আপনার সঙ্গী হয়ে জিহাদে গ্রহণ করবেন রসল আলাম সাহাদের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন তারপর রসল্লাহ সাল্লু আলি সাল্লামের জন্য সুরক্ষিত তাবু তৈরি করা হল এবং তিনি তার মধ্যে অবস্থান করতে লাগলেন এই তাবুটিকে বলা যেতে পারে মুসলিমদের মিলিটারি হেডকোয়ার্টার এটি বানানো হয়েছিল একটি পাহাড়ের উপর যেন সেখান থেকে বসে যুদ্ধক্ষেত্রের একটি ভালো ও পূর্ণাঙ্গ দৃশ্য দেখা যায় পরদিন সকালের কথা দেখলেন কুরাইসা নিজেদের জায়গা ছেড়ে আকানকাল পাহাড়ের পেছনে বালুময় উপত্যকার কাছে জড় হচ্ছে তাদের দেখে তিনি বলে উঠলেন হে আল্লাহ কুরাইশা আজ নেমে এসেছে অহংকার আর দম্ভ ভরে তোমার বিরোধিতায় আর তোমার রসুলকে মিথ্যা প্রমাণ করতে হে আল্লাহ আজ তোমার প্রতিশ্রুত সাহায্যে বড় বেশি প্রয়োজন হে আল্লাহ তুমি আজ ওদেরকে ছিন্ন ভিন্ন করে দাও আল্লাহ এই কবুল করেছেন কিভাবে করেছেন সেই কাহিনী আমরা আগামী পর্বে জানাব ইনশাআল্লাহ আজকের পর্বে যুদ্ধের ঘটনা বর্ণনা শেষ করার আগে আমরা অল্প কিছু বিষয়ে আলোচনা করব আল্লাহ আল্লাহাল কোরআনে বলেন দুহু বিলোদি কুসবু আশলম ওম ফিল কিহু অম্রম্লি কম হল কীন যুদ্ধ ক্ষেত্রে তোমরা ছিল উপত্যকার নিকট প্রান্তে তারা ছিল দূর প্রান্তে আর কুরয়েশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্ন যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে তোমরা যদি পরস্পর হতে তবে তোমরা সে ওয়াদা পালন করতে পারতে না কিন্তু আল্লাহ তাই ঘটাতে চেয়েছিলেন যা হওয়ারই ছিল এজন্য তিনি উভয় দলকে রণক্ষেত্রে মুখোমুখি করালেন যাতে করে যে দলটি ধ্বংস হবার তারা যেন ধ্বংস হয় সত্য স্পষ্ট হবার পর আর যে দলটি বেঁচে থাকবে তারাও যেন বেঁচে থাকে সত্য স্পষ্ট হবার পর আর নিশ্চিতই আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ সুরফাল আয় এখানে লক্ষণীয় মুসলিমরা কাফেরদের সাথে যুদ্ধের ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়নি কাফেররাও মুসলিমদের সাথে যুদ্ধ করতে চায়নি ময়দানে মুখোমুখি হওয়ার ব্যাপারে তাদের পারস্পরিক কোনো অঙ্গীকার ছিল না মুসলিমরা কুরাইসের মুখোমুখি হতে চায়নি আর না কুরাইশরা মুসলিমদের কিন্তু আল্লাহ চেয়েছিলেন ভিন্ন কিছু তিনি চেয়েছিলেন মুসলিমরা কুরাইসদের মুখোমুখি হোক আবু সুফিয়ান সহ আরো কিছু কুরাইশ যুদ্ধে চড়াতে চাইছিল না এমনকি কিছু সংখ্যক কুরাইশ ভয় পাচ্ছিল এই ভেবে যে তারা যুদ্ধ করছে আল্লাহর একজন নবীর সাথে কিন্তু তাদের মনের ভেতরে ছিল ঔধত্ব তাই তারা রসলার অনুসরণ করেনি এই ধরনের কুফরকে বলা হয় কুফর আল ইসলেকবার ঔধত্ব থেকে কুফরি অন্যদিকে অনেক মুসলিমও যুদ্ধ করতে চায়নি কারণ তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না তারা বাড়ি থেকে বের হয়েছিলেন কাফেলা আক্রমণের উদ্দেশ্য যুদ্ধে অংশ নিতে নয় যে দল ধ্বংস হবার তারা যেন সত্য মিথ্যা স্পষ্ট হবার পর ধ্বংস হয় যে দল বেঁচে থাকার তারাও যেন সত্য মিথ্যা স্পষ্ট হবার পর বেঁচে থাকে এই যুদ্ধ ছিল ইমান আর কুফরের চূড়ান্ত পরীক্ষা আলীপার ব্যাপারে মন্তব্য করেছিলেন কোরাইস্তের মাঝে ভালো যদি কিছু থেকে থাকে তবে তা উৎপার মাঝেই আছে তারা যদি তার কথা শুনত তবে তারা সঠিক কাজটাই করত কাফেদের মধ্যে দুই ধরনের লোক আছে একদল হল উগ্রপন্থী ইসলাম ও মুসলিম বিদ্বেষী তারা যুদ্ধ ও রক্তারক্তি পছন্দ করে অপরদলটির জ্ঞান এবং বোধবুদ্ধি আছে তারা মধ্যমপন্থায় বিশ্বাস করে কিন্তু যখনই ইসলাম ও মুসলিমদের সাথে কাফিরদের বিরোধ হয় তখন এই মধ্যমপন্থী কাফিরদের মতামত উগ্রপন্থী কাফিরদের কুচুক্তি ও উত্তেজক বয়ানের নিচে চাপা পড়ে যায় এবং দিনশেষে এই উগ্রপন্থীরা যুদ্ধে চালকের আসনে আসীন হয় অনেক সরলমনা মুসলিম এমনটা আশা করে যে কাফিরদের মধ্যেও যেহেতু কিছু যুদ্ধবিরোধী মুসলিমদের প্রতি সহানুভূতিশীল লোক আছে নিশ্চয় তাদের কথা এসব উগ্রবাদী জঙ্গি কাফিরদের উপর প্রাধান্য পাবে এবং কাফিররা যুদ্ধের পথ ছেড়ে দেবে এক কুফুর শক্তির সাথে আরেক কুফুর শক্তির সংঘাতে এমনটা হলেও যখন আল্লাহ দিনের সাথে আল্লাহ নবীদের সাথে বা নবীদের অনুশাহীদের সাথে কুফুরের সংঘাত হয় তখন শান্তি শান্তিকামীদের কণ্ঠ উগ্রবাদীদের জোরালো মিডিয়া প্রপাগান্ডার নিচে চাপা পড়ে এটাই বাস্তবতা যেমন আবু সুফিয়ানের কথায় যুক্তি ছিল সে কুরাইশ বাহিনীকে ফিরে গিয়ে যুদ্ধ এড়াতে বলেছিল বনজোহরা গোত্রের নেতা ছিল আখনাস বিন সুরাইক তারা এই যুদ্ধে জড়ায়নি তারা নিজেদের ভাইদের বিরুদ্ধে লড়তে অস্বীকৃতি জানিয়েছিল একইভাবে উথবা এ বেন হাকিম ইবেন হিজামও যুদ্ধের বিপক্ষে জনমত গড়ে তুলতে চেয়েছিল কিন্তু তাদের কথায় কোরাইশা যুদ্ধে যাওয়া থেকে বিরত হয়নি বর্তমান সময়েও আমরা একই রকম ঘটনা ঘটতে দেখি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা বিশ্ব আজ সরাসরি দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে যে কোনো দেশে আক্রমণ চালানোর পূর্বে পশ্চিমারা তাদের মিডিয়াতে সে যুদ্ধের পক্ষে ব্যাপক প্রচারণা চালায় এই প্রচার প্রচারণায় তারা সত্য মিথ্যা সবই মিশিয়ে দেয় যেমন দুই সালে ইরাকে আক্রমণ করার পূর্বে গ্লোবাল মিডিয়াতে মিথ্যা প্রভাকাণ্ড চালানো হয় যে ইরাকে মানববিধ্বংসী অস্ত্র আছে আর এই তথ্যকে পচি করে তারা ইরাকে আক্রমণ করে তছ নচ করে দেয় লাখ লাখ মানুষকে হত্যা করে এই যুদ্ধে যাবার আগে পশ্চিমা দেশে বিরোধিতা করার মতো লোকও ছিল তারা সঠিক তদন্ত করা দাবি করেছিল এবং যুদ্ধের পরিণতি নিয়ে ভেবে দেখার প্রস্তাব করেছিল কিন্তু তাদের কথা আমল নেওয়া হয়নি এর কারণ হল তাহিদের বিরোধিতায় কাফিরদের মাথায় বিবেক বা যুক্তি কোনো স্থান পায় না বরং অধ্যত্ত অহংকার আর এক একইমী তাদের অন্ধ করে দেয় সব সময় এমনটা হয়ে আসছে তাই কাফিরদের মধ্যে মুসলিমদের প্রতি সহানুভূতিশীল ও বিবেকপান মানুষ থাকলেও মুসলিমদের ব্যাপারে কাফির রাষ্ট্রদের দখলদারিত্বের নীতি সবসময়ই বহাল ছিল এবং আছে ইসলাম ও মুসলিমদের কোনো ব্যাপারে কাফিরদের আচরণ স্বাভাবিক থেকে স্ট্যান্ডার্ড থেকে ভিন্ন যেমন আবুস্তুফিয়ানের ছেলেকে মুসলিমরা যুদ্ধবন্ধু হিসেবে ধরে নিয়ে যায় আবু সুফিয়ানকে বলা হয় সে যেন মুক্তিপণ দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে যায় কিন্তু সে তা প্রত্যাখ্যান করে মুসলিমরা তার এক ছেলেকে আগে হত্যা করেছিল তাই সে জিদের বসে অপর ছেলেকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে প্রত্যাখ্যান করে নিজে ছেলেকে সুযোগ পাওয়া সত্ত্বেও সে ছাড়িয়ে আনেনি বরং মুসলিমদেরকে শিক্ষা দিতে কুরাইসদের দীর্ঘদিনের একটি প্রথা ভাঙ্গে কোরাইশরা হজ যাত্রীদেরকে খুব সম্মান করত বন্ধু শত্রু নির্বিশেষে তারা সকল হজ যাত্রীকে আদর আপ্যায়ন করত কিন্তু সেবার কোন এক আরব মুসলিম গোত্রের এক সদস্য হজ করতে এলে প্রতিশোধস্বরূপ আবু সুফিয়ান তাকে গ্রেপ্তার করে বন্দী করে রাখে এই প্রসঙ্গে মন্তব্য করেন কোরাইশরা ঐতিহাসিকভাবে হাজিদের প্রতি অতিথিপরায়ণ ছিল কিন্তু প্রথমবারের মতো তারা ওই রীতি ভঙ্গ করে আবু সুফিয়ান ওই মুসলিমকে কারাবন্দী করে রাখে কারাবন্দি মুসলিমের পরিবার রসুল্লাহাল আলীহাসালের কাছে এসে এই বিষয়টি জানায় এই কথা শুনে রসুল্লাহ সাল্ল আলিহাস্লাম আবু সুফিয়ানার ছেলেকে মুক্ত করে দেন এরপর আবু সুফিয়ান সেই কারাবন্দী মুসলিমকে মুক্ত করে দেয় এই ঘটনা থেকে লক্ষণীয় বিষয় হল মুসলিমদের প্রতি কাফিদের আচরণ স্বাভাবিক থেকে আলাদা ইসলাম ও মুসলিম সংক্রান্ত বিষয়ে তাদের নৈতিকতার মানদণ্ড পাল্টে যায় সবার জন্য একই আইন কিন্তু মুসলিমদের জন্য ভিন্ন কাফিরদের মধ্যে কোন প্রজ্ঞাবান শান্তিকামী আর মধ্যমপন্থী মানুষ থাকলেও মুসলিমদের বিষয়ে আসলে তাদের চেহারা পাল্টে যায় শয়তান তার অনুসারীদের মধ্যে এই বিশ্বাস ঢুকিয়ে দিতে চায় যে ইসলামের অনুসারীদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে সর্বশেষ আরেকটি শিক্ষা আমরা এই যুদ্ধ থেকে পাই আর তা হচ্ছে সুর আর গুরুত্ব সত্যি বলতে শুধু এই যুদ্ধে নয় আল্লাহ রুসুলসাল্লু সব সময়। সাহাবিদের সাথে কোন সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করতেন তিনি তাদের মতামত শুনতেন তারা কি ভাবছে সেটা জিজ্ঞেস করতেন কোনো বিষয়ে মাসহারা করার সময় তিনি তাদের মতামতকে বেশি গুরুত্ব দিতেন যাদের সে বিষয়ে মতামত বেশি গুরুত্ব রাখে যেমন পর্বে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বদরের যুদ্ধে যাবেন কি যাবেন না এই সিদ্ধান্ত নেয়ার জন্য আনসারদের মতামতকে খুব গুরুত্বের সাথে দেখেছেন। যদিও বা আবু বকর অমর রাজিয়া আনহুমা তারা ছিলেন আল্লাহ রসুল্লাহ আলিহাস্লামের দুই উচির বা সেক্রেটারি পরেও তিনি এখানে আনসারি সাহাবিদের মত নিয়েছেন কারণ এখানে মুহাজির সাহাবিরা যুদ্ধ করতে রাজি হওয়াটাই যথেষ্ট নয় এই ঘটনা আমরা দেখেছি একটি কৌশলগত বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লাম হুবাব ইবেন আল মনজিরের পরামর্শ গ্রহণ করেছেন অথচ হুবাব কিন্তু প্রথম সারির কোন সাহাবি ছিলেন না তিনি খুব বিখ্যাত সাহাবি নন তার সম্পর্কে আমরা খুব অল্পই জানি কিন্তু যে মতটা তিনি দিয়েছেন সেটি গুরুত্বপূর্ণ একটি মত আর আল্লা রুসাল আলী ওসাল্লাম নিজের ব্যক্তিগত মতের উপর হুবাবের মতকে গ্রহণ করেছেন নির্বিদায় এখানে লক্ষণীয় সুরা মানে সবার মতামত দেয়া বা অংশ নেয়া নয় সুরা তাদের সাথেই করা হয় যারা মতামত দেওয়ার যোগ্যতা রাখে এখানেই গণতন্ত্রের সাথে সুরার একটা বড় পার্থক্য গণতন্ত্রে ভালো খারাপ জ্ঞানী জাহিল সবার মতামতকে সমান গুরুত্বের সাথে নেওয়া হয় যেই কারণে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মতকে প্রভাবিত করা অনেকটা সহজ অন্যদিকে ইসলামী সুরার বিষয়টা এমন নয় গুরুত্বপূর্ণ বিষয়ে অযোগ্য লোকের মতের দাম ইসলামে দেয়া হয় না সুরা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলসাল্লু আলহাম ছিলেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত আল্লাহ তাকে সরাসরি গাইড করতেন তিনি কোন ভুল সিদ্ধান্ত নেবেন না কারণ আল্লাহ তাকে অবশ্যই সংশোধন করে দেবেন কিন্তু তবুও আল্লাতালা নবীজিকে দিয়ে তার সাহাবিদের সাথে পরামর্শ করিয়েছেন কারণ এটা হচ্ছে সুন্না এই সুন্না প্রত্যেকটা মুসলিমের পালন করা উচিত ছোট কিংবা বড় যে কোনো ব্যাপারে যদি পরামর্শ করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সে সিদ্ধান্তের মাঝে বরকত থাকে সুরা একটি গুরুত্বপূর্ণ সুন্না যা মুসলিমদের পালনে সচেষ্ট হওয়া উচিত পর্ব আমরা এখানে শেষ করছি আগামী পর্বে আলোচনা করা হবে যুদ্ধের ময়দানে কি হয়েছিল এবং www.facebook.com slash raindropsmedia author our youtube channel www.youtube.com slash raindropsmedia org two